এইগুলি আয়াত আল কুরআর এবং সুস্পষ্ট কিতাবের পথ নির্দেশ ও সুসংবাদ মু যারা সালাদ ও জাকাত দেয় আর তাহারাই আখি জাতি নিশ্চিত বিশ্বাসীন যারা আখি বিশ্বাস করে না তাদের দৃষ্টিতে তাদের কর্মকে আমি শোভন করিয়াছি ফলে উহারা বিভ্রান্তিতে ঘুরিয়া বেড়ায় ইহাদের জন্য রইয়াছে কঠিন শাস্তি এবং ইহারাই আখেরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই তোমাকে আল কুরান দেওয়া হইতেছে প্রজ্ঞাময় সর্বকের নিকট হইতে স্মরণ করো সেই সময়ের কথা যখন মুসা থার পরিবার বর্গকে কে বলিয়াছিল আমি আগুন দেখিয়াছি সত্তর আমি সেখান হইতে তোমাদের জন্য কোন খবর আনিব অথবা তোমাদের জন্য আনিব জ্বলন্ত অঙ্গার যাহাতে তোমরা আগুন পোহাইতে পারো অতঃপর সে যখন উহার নিকট আসিল তখন ঘোষিত হইল ধন্য যাহারা আছে এই আলোর মধ্যে এবং যাহারা আছে ইয়ার চতুর্পাশে জগৎ সিমের প্রতিপালক আল্লাহ পবিত্র ও মহিমান্বিতহ হে মৌসা আমি তো আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞা ولم হলাম তুমি তোমার লাঠি নিক্ষেপ করো অতঃপর যখন সে উহাকে সর্পের ন্যায় ছুটাছুরি করিতে দেখিলো তখন সে পিছনের দিকে ছুটিতে লাগিল এবং ফিরিয়াও তাকাইলো না বলা হইল হে মূসা ভীত হইও না নিশ্চয়ই আমি এমন আমার সান্নিধ্য রাসুলগণ ভয় পায় না তবে যাহারা জুলুম করিবার পর মন্দ কর্মের পরিবর্তে সৎকর্ম করে তাদের প্রতি আমি ক্ষমাসী পরম দয়ালু আদ কফি জৈবিক তখন আমি শ্রী নম কৌমিহীন হুম কেন কৌমিন तुमार हाथ तुम बगले राख इश्र निर्मल अवस्था फिराउन और तहार सम्प्रदायर निकट आनदर्शन अंतर्गत उसे अत जख उ निकट स्पष्ट निदर्शन आहारा बोल इष्ट जदु উহারা অন্যায় ও অধ্যতভাবে নিদর্শনগুলি প্রত্যাখ্যান করিল যদিও উহাদের অন্তর এগুলিকে সত্য বলিয়া গ্রহণ করিয়াছিল দেখো বিপর্যয় সৃষ্টিকারদের পরিণাম কেমন হইয়াছিল আমি অবশ্যই দাউদ সুলমন কে জ্ঞান দান করিয়াছিলাম এবং তাহারা উভয়ে বলিয়াছিল সকল প্রশংসা আল্লাহ যিনি আমাদেরকে তাহার বহু মুমিন বান্দাদের উপর সৃষ্টিত্ব দিয়াছেন وارث سليمان داوود وقال يا ايها الناس علمنا منطق الطير واوتينا واوتينا من كل شيء ان, إِنَّ هذا له الفضل المبين سليمان হয়েছিল داউদের উত্তরাধিকারী এবং সে বলিয়াছিল হে মানুষ আমাকে বিহঙ্গ কুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সকল কিছু দেওয়া হয়েছে ইয়া অবশ্যই সুস্পষ্ট অনুগ্রহ মানুষ ও বিহঙ্গ কুলকে এবং উহাদেরকে বিনস্ত করা হইলো বিভিন্ন বুয়ে তুই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 فتبسم ضاحكا من قولها وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين سليمان هو ركтите মৃদু হাস্য করিল এবং বলিল হে আমার প্রতিপালক তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার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 সে উপযুক্ত কারণ না দর্শাইলে আমি অবশ্যই কঠিন শক্তি দিব অথবা জবে করিবল তু হেতবি অনধি বিলম্বে হুদ হুদ আসিয়া পড়িল এবং বলিল আপনি যাহা অবগত নন আমি তাহা অবগত হইয়াছি এবং সাবাহ হইতে সুনিশ্চিত সংবাদ লইয়া আসিয়াছি আমি তো এক নারীকে দেখিলাম গুহাদের উপর রাজত্ব করিতেছে তাহাকে দেওয়া হইয়াছে সকল কিছু হইতেই এবং তাহার আছে এক বিরাট সিংহাসন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 कार्यवल उत्पथ होते निवृत्त कर फ उहारा शायद নিবৃত্ত করেছে এই জন্য যে উহারা যেন সিস না করে আল্লাহকে যিনি আকাশ মন্ডলী ও পৃথিবীর লুকাইতে বস্তুকে প্রকাশ করেন যিনি জানেন যাহ তোমরা গোপন কর এবং যাহ ব্যক্ত করো আল্লাহ তিনি ব্যতীত কোন ইহ নাই তিনি মহা আর্শের অধিপতি সুলায়মান বলিল আমি দেখিব তুমি কি সত্য বলিয়াছ না তুমি মিথ্যা তুমি যাও আমার এই পত্র লইয়া এবং ইহা তাহাদের নিকট অর্পণ কর অতঃপর তাহাদের নিকট হইতে সরিয়া থাকিও এবং লক্ষ্য করিও তাহাদের প্রতিক্রিয়া কি قَالَتْ يَا أَيُّهَا الْمَلَأُ إِنِّي أُنْقِيَ إِلَيَّ كِتَابٌ كَرِيمٌ شيء нареबोलロ हे পরিষদ বর্গ আমাকে এক সম্মানিত পত্র দেওয়া হয়েছে إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم يا سليمان النيكট হইతే এবং ইয়া এই দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে الله تعالى علي واتوني مسلمين অহমিকা বসে আমাকে অমান্য করিও না এবং আনুগত্য স্বীকার করিয়া আমার নিকট উপস্থিত হও সেই নারী বলিল হে পরিষদ বর্গ আমার এই সমস্যায় তোমাদের অভিমত দাও আমি কোন ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি না তোমাদের উপস্থিতি ব্যতীত আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই কি আদেশ করিবেন তা আপনি ভাবিয়া দেখুন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 দূত সুলায়মানের নিকট আসিলে সুলায়মান বলিল তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করিতেছ আল্লাহ আমাকে যাহা দিয়াছেন তাহা তোমাদেরকে যাহা দিয়াছেন তা হইতে উৎকৃষ্ট অথচ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 قَالَ عِفْرِيتٌ مِّنَ الْجِنِّ أَنَ آتِيكَ بِهِ قَبْلَ أَنْ تَقُومَ مِن مَقَامِكَ وَإِنِّي عَلَيْهِ لَقَوِيٌّ أَمِينٌ ایک شوق تشاله جين بولولو اپنی اپنا ستان حيثت اوتي بار پوربئی امی اوها آنیا دیبو ابن اي بابر امی عبوش شوئی کمتابان بشوستو قَالَ الَّذِي <قل> عِلْدَهُ <قل> عِلْمٌ <قل> مِّنَ الْكِتَابِ أَنَ آت فَلَمَّا رَآهُ مُسْتَقِرًا عِنْدَهُ قَالَ هَذَا مِنْ فَضْلِ رَبِّينِ يَبِلُوَنِي أَأَشْكُرُ أَمْ أَكْفُرْ وَمَنْ شَكَرَ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ رَبِّي غَنِيٌّ كَرِيمٌ كتابر جان جهار چهلو شه بولولو اپنی چوکر پلوک فلیبر پوربئی اما هو اپنى كعانية دبو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 আল্লাহর পরিবর্তে সে যাহার পূজা করত তাই তাকে সত্য হইতে নিবৃত্ত করিয়াছে সে ছিল কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তাহাকে বলা হইলো এই প্রাসাদে প্রবেশ করো যখন সে উহ দেখো তখন সে উহাকে এক গভীর জলাশয় মনে করিল এবং সে তাহার পদদ্য অনাবৃত করিল সুলায়মান বলিল ইহা তো স্বচ্ছ স্পটিক মন্ডিত প্রাসাদ সেই নারী বলিল হে আমার প্রতিপালক আমি তো নিজের প্রতি জুলুম করিয়াছিলাম আমি সুলায়মানের সঙ্গে জগৎসময়ের প্রতিপালক আল্লাহর নিকট আত্মসমর্পণ করিতেছি আমি অবশ্যই সামুদ সম্প্রদায়ের নিকট তাহাদের ভ্রাতা সালিকে পাঠাইয়াছিলাম এই আদেশ তোমরা আল্লাহর ইবাদত করো কিন্তু উহারা দ্বিধা হইয়া বিতর্কে লিপ্ত হইল من لما تستعجلون لولا تستغفرون الله لعلكم ترحمون شيبو ليلو هي আমার সম্প্রদায় তোমরা কেন পূর্বে অকল্যাণ তাড়িত করিতে চাইতেছো তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিতেছো না তোমরা অনুগ্রহ ভাজন হইতে পারো الطيرنا بك উহারা বলিল তোমাকে ও তোমার সঙ্গে যাহারা আছে তাহাদের কে আমরা অমঙ্গলের কারণ মনে করি সালি বলিল তোমাদের শুভাশুভ আল্লাহর ইতিহারে বস্তুত তোমরা এমন এক সম্প্রদায় যাহাদেরকে পরীক্ষা করা হইতেছে আর সেই শহরে ছিল এমন নয় ব্যক্তি যারা দেশের বিপর্যয় সৃষ্টি করিত এবং সৎকর্ম করিত না বলিল তোমরা আল্লাহর নামে গ্রহণ আমরা তাহাকে ও তাহার পরিবার অবশ্যই अतपर ताहार अभिभाक के निश्चय करा चक्रांत करवलम्बन करा बुझीते অতএব দেখো উহাদের চক্রান্তের পরিণাম কি হইয়াছে আমি অবশ্যই ও সকলকে ধ্বংস করিয়াছি এই তো উহাদের ঘরবাড়ি বাড়ি সীমা লঙ্ঘন হেতু যাহা জনশূন্য অবস্থায় পড়িয়াছে ইহাতে জ্ঞানী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে এবং ছিল মুহদেরকে আমি উদ্ধার করিয়াছি স্মরণ করো লুতের কথা সে তার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা জানিয়ে শুনিয়া কেন অশ্লীল কাজ করিতেছ তোমরা কি কাম তৃপ্তির জন্য নারীকে ছাড়িয়ে পুরুষে উপগত হইবে তোমরা তো এক অজ্ঞ সম্প্রদায় উত্তরে তার সম্প্রদায় শুধু বলিল লুৎ পরিবারকে তোমাদের জনপদ হইতে বহিষ্কার কর ইহারা তো এমন লোক যাহারা পবিত্র সাজিতে চায় অতঃপর আমি তাহাকে ও তাহার পরিজন বর্গকে উদ্ধার করিলাম তার স্ত্রী ব্যতীত তাহাকে করিয়াছিলাম ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত भयंकर बिस्टिषण कर प्रीति प्रदर्शित कत निकृष्ट्री बोल सकल प्रशंसा आल्ला शांति मनोनी बंद श्रेष्ठ की आल्लाह ना उा जरिक करा مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنْزَلَ لَكُم مِّنَ السَّمَاءِ مَاءً فَأَنبَتْنَا بِهِ حَدَائِقَ ذَاتَ بَهْجَةٍ فَأَنبَتْنَا بِهِ حَدَائِقَ ذَاتَ بَهْجَةٍ مَا كَانَ لَكُمْ أَن تُنبِتُوا شَجَرَهَا أَلَا هُوَ مَن يَعْلَمُ وَلَا أَنتُمْ تَعْلَمُونَ जिन्हें आकाश मंडल अतपर उ मनोरम उद्यान सृष्टि करी उ वृक्षादी उद्गत करमता तुम्हारे नल्ला संगे अन्न को इलाह आबूरा सम्प्रदाय जरा सत्य विच्युत है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 আল্লাহর সঙ্গে অন্য কোন কি তোমরা উপদেশ অতি সামান্য গ্রহণ করিয়া থাকো বরং তিনি যিনি তোমাদেরকে স্থলের ও পানির অন্ধকারে পথ প্রদর্শন করেন এবং যিনি সিও অনুগ্রহের প্রাক সুসংবাদ ভাই বায়ু প্রেরণ করেন আল্লাহর সঙ্গে অন্য কোন ইহারা যাকে শরিক করে আল্লাহ তাহা হইতে বহু উর্ধে তুমি बर आदि सृष्टि करें अतर गुहर पुनराबृ करीब जिन्हें आकाश और पृथ्वीकरण दान कर आल्ला तुम्हें जो सत्यवदी हो तब तुम प्रमाण पेश करो আল্লা ব্যতীত আকাশ মন্ডলী ও পৃথিবীতে কেউই অদৃশ্য বিষয়ে জ্ঞান রাখে না এবং উহারা জানে না উহারা কখন উত্থিত হইবে আকিরাত সম্পর্কে উহাদের জ্ঞান তো নিঃশেষ হইয়াছে উহারা তো এ বিষয়ে সন্দিগ্ধ বরং এব উহারা অন্ধ আমরা ও আমাদের পিতৃপুরুষরা মৃত্তিকায় পর্যবসিত হইয়া গেলেও কি আমাদেরকে উত্থিত করা হইবে ए विषय तो पूर्व पुरुषगण केदर्शन इत पूबर्तीकथा व्यतीत पृथ्वी तेभ्रमण करपराधी परिणाम कूप हईया উহাদের সম্পর্কে তুমি দুঃখ করিও না এবং উহাদের ষড়যন্ত্রে মনক্ষুণ্ণ হইও না উহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো কখন এই প্রতিশ্রুতি পূর্ণ হইবে বলো তোমরা যে বিষয়ে ত্বরান্বিত করিতে চাহিতেছো সম্ভবত তাহার কিছু তোমাদের নিকটবর্তী হইয়াছে وَإِنَّ প্রতিপালক মানুষের প্রতি عَلَى কিন্তু উহাদের অন্তর لَا গোপন করে এবং উহারা যাহা প্রকাশ করে তাহা তোমার প্রতিপালক অবশ্যই জানেন আকাশে ও পৃথিবীতে এমন কোনো বনি ইসরায়েল যে সমস্ত বিষয়ে মতভেদ করে এই কুরআন তার অধিকাংশ তাহাদের নিকট বিবৃত করে এবং নিশ্চয় তোমার প্রতিপালক তো তাহার বিধান অনুযায়ী উহাদের মধ্যে ফসলা করিয়া দিবেন তিনি পরাক্রমশালী সর্বজ্ঞাল निर्भर करो तुम तो स्पष्ट सत्युस्मता मृत के तो तुम्हें कथा सुनईते बद्रिकी पारिवे आहवान सुनईते जन वा पीठ फिर चलिया जाए তুমি অন্ধদেরকে উহাদের পথভ্রষ্টতা হইতে পথে আনিতে পারবে না তুমি শোনাইতে পারিবে কেবল তাহাদেরকে যাহারা আমার নির্দেশনা বলিতে বিশ্বাস করে আর তাহারাই আত্মসমর্পণকারী যখন ঘোষিত শাস্তি উহাদের নিকট আসবে। তখন আমি মৃত্তিকা গর্ব হইতে বাহির করিব এক জীব যাহা উহাদের সঙ্গে কথা বলিবে এই জন্য যে মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী شَروا مِنْ كُلِّ أُمَّةٍ فَأَجْمَعَ مِمَّنْ يُكَذِّبُ بِآيَاتِنَا فَهُمْ يُذْعَنُونَ شَرن সেই দিনের কথা যেদিন আমি সমাপিত করিব প্রত্যেক সম্প্রদায় হইতে এক একটি দলকে যাহা আমার নির্দেশনা বলি প্রত্যেক করিত এবং উহাদের কি শারীরবদ্ধ করা হইবে حَتَّى إِذَا جَاءُوا قَالُوا أَكَذَّبْتُمْ بِآيَاتِي وَلَمْ تُحِيطُوا بِهَا عِلْمًا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 উহারা কি অনুধাবন করে না যে আমি রাত্রি সৃষ্টি করিয়াছি উহাদের বিশ্রামের জন্য এবং দিবস কে করিয়াছি আলোক প্রদ ইহাতে মুমিন সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। এবং যেদিন সিংগায় ফুৎকার দেওয়া হইবে সেইদিন আকাশ মন্ডলীর ও পৃথিবীর সকলেই ভীত বিয়বল হইয়া পড়িবে তবে আল্লাহ যাহাদেরকে চাইবেন তাহারা ব্যতীত এবং সকলেই তাহার নিকট আসিবে বিনিত অবস্থায় وترى الجبال تحسبها جامده وهي تمر مر السحاب صنع الله الذي اتقن كل شيء إن انه خبير بما تفعلون তুমি পর্বতমালা দেখিতেছো মনি করিতেছো ও অচল অতছো হুয়া রহিবে মেঘপুঞ্জের ন্যায় সঞ্চরমান ইয়া আল্লাহর সৃষ্টি নৈপুণ্য যিনি সমস্ত কিছুকে করিয়াছেন সুসম তোমরা যাহা করো সে তিনি সম্মক অবগত যে কেহ সৎকর্ম লই আসবে সে উহ হতে উৎকৃষ্ট প্রতিফল পাইবে এবং সেই দিন উহার শঙ্কা হইতে নিরাপদ থাকবে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 আমি তো আদিষ্ট হইয়াছি এই নগরীর প্রভুর ইবাদত করিতে যিনি সমস্ত কিছু আমি আরো আদিষ্ট হইয়াছি জানামি আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই আমি আরো আদিষ্ট হইয়াছি কুরআ তিলাবত করিতে অতএব যে ব্যক্তি সৎপথ অনুসরণ করে সে সৎপথ অনুসরণ করে নিজেরই কল্যাণের জন্য আর কেউ ভ্রান্ত পথ অবলম্বন করিলে তুমি বলিও আমি তো কেবল সতর্ককারীদের মধ্যে একজন আর বল সকল প্রশংসা আল্লাহরই सत्वर देखें ता निदर्शन तक तुम्हारा उमरा जा सम्बन्धे तुम्हारतिपालक गाफिल नन